শ্রোতা সামনে উপস্থিত হাইছি যে শরীয় এসেছে আদেশ নিষেধ নিয়ে আল্লাহ যে কোনো শরীয়ত যে সুরের উপর পাঠিয়েছেন সেটা আদেশ নিয়ে এসেছে সুতরাং সেই আদেশ ভিত্তিতে যে আদেশের আনুগত্য করবে এবং নিশ্চিত আনুগত্য করবে সেই ভিত্তিতে সে জান্নাতে যাবে আর যেই ব্যক্তি যে সব আল্লাহর দিকে মানুষকে তৌহিদের ভিত্তিতে ডেকেছে এবং সবাইকে বলেছে সিঁড়ি এবং কুহুরকে প্রত্যাখ্যান করতে এবং যেই ব্যক্তি সুলদের অনুসরণ করেছে এই ক্ষেত্রে তৌহিদের উপর জীবনযাপন করেছে সিঁড়িকে এবং কুহুরীকে প্রত্যাখ্যান तर जानाते प्रवेश कथा श जान नाम प्रवेश करस्तियों एक मत আপনার তাকদের উপর বিশ্বাস নিতে হবে হ্যাঁ কখনো এটার মধ্যে পার্থক্য করা যাবে না শরীয়তের সাথে তাকদের কোনো সংঘর্ষ নেই হ্যাঁ কারণ প্রত্যেকটি আল্লাহর পক্ষ থেকে এসেছে পক্ষ থেকে শরীয়তটাও আল্লাহর পক্ষ থেকে হম সুতরাং এর থেকে কোনো সংঘর্ষ নেই সুতরাং কেউ যদি আপনার দুহাই দিতে থাকে কোনো বেদাতি অথবা কোনো দুর্বল ইমানদার দুর্বল বুঝ বলা অথবা যার আপনার তাকদের সম্পর্কে ভালো আইডিয়া নেই হম হ্যাঁ তারা যদি কুফুরির ব্যাপারে এবং কোন গুনাহের ব্যাপারে তাকদিরের দোহাই দেয় সকল সে বাতিল সকল শরীয় সাব্যস্ত করলিয়তের কি থাকে কারণের বিধান এসেছে মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য কাজ হবে কি এতে কোনো ফায়দা নেই বরং তাকদির এবং শরীয়ত সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে সুতরাং দুটার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান নেই সংঘর্ষরা আছে দুর্বল যারা বুঝ তাদের মাঝে এবং রোগাক্রান্ত মেধা যাদের তাদের মাঝে এবং যাদের মানসিকতা আপনার হ্যাঁ কুপ্রবৃত্তি সংক্রান্ত মানসিকতা কুবৃত্তি প্রবৃত্তির পিছনে পড়া তারা মানুষ তাদের বুঝ নিয়ে সমস্যা কে নিয়ে সমস্যা কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সমস্যা নেই বরং সবই শরীরের সম্মুখীন আর তাক দিরটা তো আগেই বলেছিলাম যে আল্লাহর জানার ভিত্তিতে কাউকে আল্লাহ কোনো কিছু করতে বাধ্য করেন না সুতরাং আল্লাহর ফেসলা চলবে শরীয়তের ভিত্তিতে যে শরীয়ত ভিত্তিতে সে চলেছে কিনা বা স্বেচ্ছায় তার সূত্র জানার পর আমাদের তাগ্রিক সংক্রান্ত অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি আল্লাহ জায় বুঝেই আমাদের বিশ্বাস স্থাপন করার সুযোগ করে দেন্লিগ ওয়ালি ওসহী